আমরা আলোচনা করব ইশতেখারা নিয়ে ইশতেখারা হচ্ছে কল্যাণ প্রার্থনা করা কল্যাণ প্রার্থনার সালাদকে ইশতেখারা সালাত বলা হয় রসুদ সাল্লু আলাইসাল্লাম বুখারি বন্যায় আসে রসুল সাল্লাহিসাল্লাম বলেন শিক্ষা দেন সাহাবি বলতেছেন যে রসুল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন কোন কাজের ক্ষেত্রে জাবির ইমনি আবদুল্লাহ রাদ আল্লাহমা বলেন রসুদ সাল্লু আলি আমাদেরকে প্রত্যেক কাজেই ইশতেখারা তথা খল্লান কামনার নামাজ ও দোয়া শিক্ষা দিতেন যেরূপ আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন তিনি বলেন যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছে করে তখন সে যেন ফরজ নামাজের বেদিত। দুরাকাত নফল নামাজ পড়ে অতপর বলে এই বলে ইশতেহারার দুয়াটা আছে এই দুয়াটা পুরোটা পড়ে পড়বে পড়ে তারপরে সে কোনো কাজের দিকে অগ্রসর হবে কাজটা যদি তার জন্য কল্যাণকর হয় সে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করবে পরামর্শ করে অগ্রসর হবে কাজটা যদি তার হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহর সাথে কল্যাণ কামনা করছে আল্লাহর সাথে পরামর্শ করে নিছে দুই রকা চালাদ পড়ে সে এই দুপাটের মাধ্যমে আর যদি সেই কাজটা বাঁধা আসে কোন না হয় তাহলে সেক্ষেত্রেও সে আলহামদুলিল্লাহ বলবে যে সে আল্লাহর কাছে প্রার্থনা করছিল আল্লাহর সাথে সে পরামর্শ করছিলো এই ব্যাপারে কল্যাণ কামনা করছিলো এবং আল্লাহ সুবাহ সেটার মধ্যে তার কল্যাণ রাখেন না এই দিকে সেটা থেকে এই দুটা হচ্ছে যে দুটার সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এটা যে আল্লাহ যদি এই কাজটা আমি করবো সেটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি সেটার দিকে আমি যেতে তুমি গায়েব সম্পর্কে জানো তুমি আমাকে এই কাজের যত কল্যাণ আছে সব কল্যাণ দান করো আর এটা যদি আমার জন্য খারাপ হয় তাহলে তুমি এটা থেকে আমাকে বিরত রাখো এটাই হচ্ছে ইসতে খারাপ সালাপ কিন্তু আমাদের দেশে ইস্তেকারা সম্পর্কে ইস্তেকারা নিয়ে এত বেশি বিভ্রান্তি আছে যে কেউ ডাক্তার দেখাবে সেখানেও বলে যে ইস্তেকার করতে হবে কি আবার ইস্তেকার করে দেয় কেউ কোন মানে তার অসুস্থ আছে কিনা না সেক্ষেত্রেও সে ইস্তেকার করে বলে সে ইস্তেকার করে বলে দেয় যে অসুস্থ আছে সে অসুস্থ না কারো বিশেষ করে জিন উফ্রি বা এমন কোন অসুস্থতা সে মানসিক অশান্তিতে ভোগতে সে করে কোনো উপকার পাচ্ছে না সেক্ষেত্রে তাকে বলা হয় ইস্তেকার করার জন্য এবং কিছু লোক আছে তাদেরকে ইস্তেকার তাদেরকে ইস্তেকার খানো যায় এবং তাদেরকে আপনি দুইশো পাঁচশো টাকা দিলে তারা ইস্তেকার করে দেয় ইশতেখারা প্রথমত হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত যে ইশতেখারা যে যার জন্য ইশতেহারা করা হবে সে নিজে ইশতেখারা করবে সে নিজে ফরস সালাদ ব্যিত নফল দুই রকা সালাদ আদায় করবে এবং সেই দুয়াটা পাঠ করবে তারপরে এই যে বিষয়ে সে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে তারপরে ফাতা অক্কাল আল সে আল্লাহর উপরে ভরসা করবে এবং গরোসার করে সে ওদিকে অগ্রসর হবে আল্লা সুখানা তালা সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়তে বলেন আর আপনি কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন অতপর আপনি কোনো দৃঢ় সংকল্প হলে আল্লাহর ওপরে নির্ভর করুন আল্লাহর ওপরে ভরসা করে কাজটা অগ্রসর হতে হবে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না বাধা পড়ে কাজে মধ্যে তারপরে আলহামদুল্লাহ কিন্তু আমাদের দেশে ইশতেখারা দিয়ে এভাবে এমনভাবে করা হয় যেমন যদি ইশতেখার যে যেভাবে চর্চা করা হচ্ছে এটা যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে আমাদের হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে একজন হুজুর থাকবে তাকে গিয়ে আপনি ইশতেখার বিষয়টা বলে আসবেন পরের দিন গিয়ে হুজুর বলে দেবে আপনার এই অসুখ ওই ডাক্তারের কাছে চলে যান বা থানাতে গেলে অনেকেই গায়বের বিষয় অদৃশ্য বিষয়ে কোনো কিছু হারিয়ে গেছে ওই ক্ষেত্রেও করে দেখেন আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক হারিয়ে গেছে অনেক বড় বড়ো লিডাররা হারিয়ে গেছে জনপ্রতিনিধি হারিয়ে গেছে কিন্তু খুঁ ইশতেহারা করে যদি এটা বলা যেত তাহলে বলতে পারতো কিন্তু আমরা যে সমাজে যেভাবে ইশতেহারার চর্চা হচ্ছে এবং এক লোকরা ইস্তেখারা কি পুঁজি করে তারা নিজেরা এর এর একটা ফিজ নিচ্ছে এবং ইশতেহারা করে সে বলে দিচ্ছে অথচ ইশতেহারা কল্যাণ কামনার বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে এই বিষয়ে কাজ করতে চায় সে দুই করে আল্লাহর সাথে পরামর্শ করবে আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে তারপরে সে কাজের দিকে এটাই হচ্ছে ইশতেখারা আল্লাহ সহালা আমাদেরকে ইশতেহারা যথা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে শুননা হন যে ইশতেখারা করার তৌফিক দান করুন এবং করার ক্ষেত্রে আছে যেহেতু প্রারণা সেটা থেকে আমরা আল্লাহ সুহাম আমাদেরকে হেফাজত করুন আমরা যদি এই ব্যাপারে সচেতন হয় আল্লাহ সুহার্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওসলালা মহম্মদ আল্লাহ আলি ওসব ওসালাম সালামালকুম